Allah, Allah, Allah, Allah, Allah Shamanito, haverin, as kyaamad-e-tafsir hawe surah al-ma'idhar Unshad namur ayat teke, 59 of surah al-ma'idhar Ahal-u-kitab Shampar ke Allah-Tanah Chol si Yehudin Aswad ব্যাপক অংশ এই বিষয় নিয়ে আলোচনা তোমরা আমাদের ব্যাপারে যে সমস্ত অন্যায় ধারণা পোষণ করো আমাদের ব্যাপারে তোমরা আমাদের দোষ ত্রুটিগুলো গুলো আবিষ্কার কর আমাদেরকে তোমরা কষ্ট দিতে চাও কি কারণে বলো আমাদের দোষটা কি আমরা মুসলমানরা নাসারা তোমাদের কি ক্ষতি করেছি একটাই দোষ ইম্নাবিল্লা আমরা আল্লাহর উপর ইমান এনেছি এইটা কি আমাদের অপরাধ আর শুধু আল্লাহর প্রতি ইমান আনিনি ওমা উন্না আমাদের প্রতি আল্লাহ যা নাজিল করেছেন এই কিতাব ওয়াহি সেটার উপর ইমান এনেছি এটাও কি আমাদের দোষ আর ওমা উন জিলা মিন কাবুল আর এর আগে যত কিতাব তিনি নাজিল করেছেন সবগুলোর উপর আমরা ইমান এনেছি তাওরাত জবুর তোমাদের কিতাব ইঞ্জিল সবগুলোর উপর ইমান এনেছি এটাও কি আমাদের দোষ মুসলমানদের ব্যাপারে যে দুশ্মনী সারা দুনিয়ায় চলছে মুসলমানদের দোষটা কোনটা এতে মাঝে মাঝে কিছু উচিলা আছে উচিলা গুলা কিভাবে জোগাড় হয় আল্লাহ তালাই ভালো জানেন রহস্য কোথায় এগুলা কেমনে করে কারা করে কেন করে আমাদের কোন ইসলামের তরিকাতে বুঝিয়ে আসে না হঠাৎ করে এক জায়গায় এতগুলো লোক মারি ফেলবে ইসলামের স্বার্থের জন্য কোন ইসলাম এটা বলেছে অমুক জায়গায় একটা বোমা ফুটেই দেয় একশো দুশো লোকে মেরে ফেলো শান্তিপূর্ণভাবে ভাবে এটাকে কোন একদিন ইসলামী বলেছে ইসলামের এটা কি কোন ইসলামের পক্ষে যায় এরকম কাজ করলে তাহলে ইসলামের পক্ষের লোকেরা এরকম কাজ করবে কেন এটা তো আমাদের বুঝে আসে না রহস্য কি এগুলার পিছনে কারা আল্লাহ ভালো জানায় যাই হোক এগুলো বাদ দিলে আর মুসলমানরা কি ক্ষতি করে বলেন সারা পৃথিবীর মানুষে। শান্তিপূর্ণভাবে থাকতে চায় না সারাদিন রক্তপাত হানাহানি করতে চায় শান্তিপূর্ণভাবে থাকতে চায় তারপরে এত মুসলমানদের বিরুদ্ধে উঠে পড়ে লাগছো কেন এত মিডিয়ার মধ্যে এত বদনামী কেন সারাটা দিন চলতে থাকে কেনা এই সমস্ত কথা আমাদের দোষ কি দোষ তে একটাই আল্লাহর প্রতি ইমার এনেছি কেনা ইমানটা ছেড়ে দিয়ে তাহলে সব ঠিক আছে ঠিক কি আজকের জমানার জন্য নাজিল হলো নাকি সব হান্লা এই জমানার খবর আল্লাহ আগেই জানার কথা অবশ্যই জানেন আমরা কি পরিস্থিতি মোকাবিলা করবো এইগুলো কি আল্লাহতালা না অবশ্যই চোদ্দশো বছর পনেরোশো বছর আগে হয়েছে সেই কর আর এখনো দেখি আমাদের সঙ্গে সম্পূর্ণভাবে ফিট করছে আমাদের পরিস্থিতির সঙ্গে ঠিক কিনা আর যুগে যুগে ইসলামের বিরুদ্ধে দুশ্মনী কি আজকে নতুন নবী মোহাম্মদ আর তার উন্মতের উপরে খালি দুশ্মনি এর আগে যত নবী আর তার উন্মত এসেছিলেন সবার বিরুদ্ধে এই দুশ্মনি হয়েছে এসেছেন তখনই তাকে নিয়ে উপহাস ঠাট্টা মস্কারি শুরু করে দিল তো খালি উপহাস ঠাট্টা মস্কারের মধ্যে সীমাবদ্ধ থাকে না আর একটু বেশি হয় আরো অনেক বেশি হয় তো তালা খালি উপহাস ঠাট্টা মস্কারি শুরু করে এটা দিয়ে থেমে গেলেন কেন কারণ ওটা হলো শুরু ঝাট্টা মস্কারি উপহাস করে থামানো না আগেলে কি করতে হবে তার তাদের কাছে আছে তারা তারা যায় রক্তপাত দিনের আলোকে ফুটকার দিয়ে ফু দিয়ে নিভিয়ে দিতে কিন্তু নিবি নিবে যায় ফু দিয়ে ফু দিলে বাতি যেভাবে নিবে যায় না কত চেষ্টা করেছে মুসলমানদেরকে হত্যা করেছে নির্যাতন করেছে ইসলাম বিরুদ্ধে অনেক কিছু করেছে অনেক মুসলমান দিন ছেড়ে দিয়েছে দিতে পারে কিন্তু ইসলাম কি পৃথিবী থেকে উঠে গিয়েছে এখন না এখনো না আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে এখনো মানুষ ইসলাম কবুল করে আলহামদুলিল্লাহ গত কয়েকদিন আগে একজন আসলেন ইসলাম কবুল করার করে ফেললেন কি বিষয় এত কিছু খোঁজ আবার জানি এগুলো এগুলো কথার কোন ভিত্তি নাই এগুলো অপপ্রচার আমরা জানি আমি জানতে পেরেছি যে ইসলামটা কি জিনিস তা আলহামদুলিল্লাহ ইসলামকে ফু দিয়ে উড়িয়ে দেওয়া যাবে না ক্ষতিগ্রস্ত হবে মানুষ আমাদের পরীক্ষা হচ্ছে এই পরীক্ষা আমরা পাশ করবো না ফেল করব সেটাও আল্লাহ তালা দেখছেন দিন এর বিরুদ্ধে দুশ্মনী দিকে মুসলমান ঘাবড়িয়ে যায় দিনকে ছেড়ে দেয় না মজবুত করে ধরে রাখে সেটার পরীক্ষা হচ্ছে অনেকেই তো একটু বেশি বেকাদা দেখলে ছেড়ে দেওয়া শুরু করে দেয় তাহলে ফেল করে ফেললাম পাস করলাম না তো আল্লাহ তালা বলছেন যে একটাই তো দোষ আপনি বলেন হে আহলে কিতাব আমাদের বিরুদ্ধে দুশ্মনী কেন করো একটাই তো যে আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি ওয়াহির যেটা আমাদের প্রতি আল্লাহ নাজির করেছেন আমাদের আগে শুধু আমাদের কিতাব না তোমাদের কিতাবকে তো আমরা বিশ্বাস করেছি তোমাদের নবীদের বিশ্বাস করেছি তারাছিলেন কিন্তু কেন মোকাবেলা কর কি কারণে দুশ্মনী করো সেটা হচ্ছে আল্লাহ বলে দিচ্ছেন ও আন্না এক তোমরা কিতাবের দাবি কর কিন্তু তোমাদের অধিকাংশ আসলে ফাঁসেক ফাশেক অর্থ কি তোমরা আল্লাহ তারা নাফরমানি করছে যে কিতাব আছে সেই কিতাবের যতটুকুন সহি ততটুকুন পড়লেও বুঝবা যে এই দিনটা সহি এই কিতাব আল্লাহ কাছ থেকে এসেছে তোমরা জেনে বুঝে তোমাদের দুনিয়া বিস্বার্থ পাওয়ার জন্য এই দিনের বিরুদ্ধে দুশ্মনী করছো আসলে তোমাদের মধ্যে নাফর কাজ করছে আমি কি তোমাদেরকে বলবো যে আল্লাহর কাছে পাওনা হিসেবে পাওয়ার জন্য আরো খারাপ কাজ আরো কিছু লোকে করেছিল তোমাদের পূর্বপুরুষদের কেউ কেউ এর চেয়ে অনেক বেশি গুনা করেছে আল্লাহর দিনের নাফরমানি করেছে আল্লাহর হুকুমের নাফরমানি করেছে এবং নাফরমানি করার কারণে তারা কি শাস্তি পেয়েছে শুনো তাদের কোন লোক এত সীমাল করেছে আল্লাহকে নিয়ে দুশ্মনী করেছে দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং আল্লাহ তালা নাফর মানিতে অনেক দূর অগ্রসর হওয়ার কারণে মাল্লা আনাহুল্লাহ আল্লাহ তালা তাদেরকে অভিসম্পাত করেছে। তাদের ফেল্লা দাদিল করেছে। আলাহী আল্লাহ তালা প্রচন্ড রাগ গোসা করেছেন তাদের প্রতি আল্লাহর ক্রোধ নাজিল হয়েছে আর তাদেরকে আল্লাহ কি করেছেন বানর বানিয়েছেন শুকর বানিয়েছেন ওয়াহাদ তাগুদ আর তাগুদদের তারা এবাদাত করতো আল্লাহর এবাদত বাদ দিয়ে তাগুদের এবাদত করেছে কিতাব আল্লাদের এই হলো পরিণতি তোমাদের মধ্যে এমন পাওয়া গেছে পাওয়া গেছে না তারা মাছ ধরতে কিছু কাজ আমরা পরীক্ষা করার জন্য বড় বড় সাগরের তীরে আসে তাদের ধর্মে শনিবারে মাছ মারা নিষেধ দেখে এখন আল্লাহ পরীক্ষা করছেন মাছ এত লাফালাফি করে এত লাফালাফি করে ইস করে না কাছে এসে পরীক্ষা পরীক্ষা হয় হারাম তরিকা ব্যবসা করলে দেখা যায় মোট মোটা পয়সা আসে আর হালাল করলে কেমন জানি একটু কষ্ট হয়ে যায় পরীক্ষা কিনা বলেন মাঝে মধ্যে হারাম তরিকা বেশি আসে পরীক্ষা হয় লোভ সামলাতে পারে কিনা আল্লাহ তালার হকুম মানে কিনা তো আল্লাহ বলেন মাস্কে নিয়ে আসলেন এখন তারা জানি শনিবারে মাছ মারলে তো বড় লন পরে যাবে আল্লাহ কি করা যায় তো বুদ্ধি আজকে দিলার দরকার নাই আজকে কিছু একটা দিয়ে ফান দিয়ে জাল দিয়ে আটকে হাত দিয়ে ধরো না শনিবার পার হয়ে গেলে সবগুলো জাল দিয়ে আটকে এখন ধরে উঠা তার এই সমস্ত জেনে বুঝে এই যে হিলাবাজি করেছে আল্লাহকে ধোকা দিতে চেয়েছে আল্লাহকে বলবে যে না আল্লাহ আমরা শনিবারে তো টাচও করি নাই কি বলেন কি সুন্দর যুক্তি কিন্তু আল্লাহ মনে হয় কিছু বুঝেন না আল্লাহ কি আল্লাহ করে আল্লাহ অত্যন্ত গুসা হয়েছেন এমনকি তাদেরকে শুকুর বানরে পরিবর্তন করে ফেলেছেন ফিজিক্যালি শুকুর বানর হয়ে গিয়েছে যারা এগুলো করতো তাদের মধ্যে যারা কিছু প্রকৃতি ছিলেন দিনদার ছিলেন তারা যায় তারা শুনল না এরপরে তাই কাজ করতে করতে অবশেষে আল্লাহ তালা যখন তাদেরকে বানর আর শুকরে পরিণত করলেন এই খবর হয়ে গেলো পরের দিন তারা আসলো এদের খবর নিতে দেখা যে মানুষ নাই সব দেখি শুকুর আর বানর এদেরকে বানর সুখরা ওদেরকে চিনছে কে আসছে কিন্তু এই বানসূকর হাওমা করে কাঁদছে কিন্তু কথা বলতে পারছে না আর ইশারায় আমরা তোমাদেরকে চিনেছি সেই বানস্যুকর আর এখন নাই অধিকাংশ মোফাশের দৃষ্টিতে তারা কয়েক কয়েকদিন অভিশপ্তর জিন্দিগি কাটিয়ে তিন চার দিনের মাথায় তারা মৃত্যুবরণ করে ল মৃত্যু তাদের জন্য নসীব হয়ে যায় কহাবা দাত্ম শুকর বানান হওয়ার পরে পরবর্তী পর্যায়ে তাদের মধ্যে তাগতের কথা তারা শুনেছে তারা তাগুতের কথা শুনে তার মানে তাগুত অর্থ কি খোদা দ্রোহী শক্তি আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ করে যারা তাদেরকে শক্তিশালী মনে করে তাদের কথা অনুযায়ী উঠা বাসা করা তাদের তরিকা অনুযায়ী চলা তাদের ভয়ে অস্থির থাকা কিন্তু আল্লাহর ভয় নাই এই আল্লাহর বিরুদ্ধে যে সমস্ত শক্তি অবস্থান নেয় এগুলোকে বলে কি তাগুত তো তোমরা কিতাব শুনলা তাদের তৈরি এই কারণে তোমাদের মধ্যে এই লোকগুলো খুবই খারাপ অবস্থানে আছে তাদের অবস্থা ওলার কাছে সবচেয়ে খারাপ অত্যন্ত অভিশপ্ত কিতাব হাতে নিয়ে কিতাব যদি এগুলো করে অন্য দুনিয়ার মানুষের কাছে কিতাব নাই কিতাব বলতে আল্লাহ তালার পরিচয় নাই মুসলমান যদি গুণা করে তাহলে আল্লাহ তালার কাছে তাদের শাস্তি বেশি হবে কিনা বেশি হবে লোকেরা যদি উল্টাপাল্টা কাজ করে আল্লাহ তাদের প্রতি সাংঘাতিকভাবে অসন্তুষ্ট হয়ে যাবে আদাল ইসিল এরা সৎ রাস্তা থেকে সঠিক রাস্তা থেকে সঠিক পথ থেকে অনেক দূরে চলে যাবে গোমরা হয়ে যাবে আহলু কিতাব কিন্তু অনেক বেশি গোমরা হবে এদের শাস্তি অনেক সময় দেখা যায় সাধারণ কাভার থেকে অনেক বেশি হয়ে যাবে কারণ তারা জেনে বুঝে কিতাব ওয়ালাগন কিতাব জেনে বুঝে নবী মোহাম্মদকে চিনার পরেও ওনার সঙ্গে দুশ্মনী করেছে তারা অধিকাংশ জেনে বুঝে আসলে দুঃশ্মানী করেছে তার মধ্যে একজন ছিল মদিনায় তারা অনেকে ছিল এসে নবী করিম সাল সাল্লাম কে জিজ্ঞেস করলো যে আপনি কোন কোন নবীর প্রতি ই কোন নীকে বি আপনি নবীদেরকে বিশ্বাস করেন বলে যে উম্লা ইব্রাহিমা ওমা উম রব বিহীম পুরো আয়াত করেন যেখানে আল্লাহ তালা অনেক নবীদের নাম বলেছেন যে আমরা ইব্রাহিম আলাহ সাল্লাম ইসমাঈল ইয়াকুব আসবাত এবং ঈসা মুসা আলা সাল্লামকে দা হয়েছে এগুলা সবগুলোর প্রতি ইমান আনি আমরা কাউকে অবিশ্বাস করি না সমস্ত নবীরা হক ছিলেন এ কথা শোনার পরে ভালাম্মা ঈশা জাহাদামের কথা বলার পরে বলল বিমান বললো লাশা নবী কি বলেন আমরা জীবনে বিশ্বাস করি না ঈশা নবি ছিলেন এবং যে ব্যক্তি ঈশাকে নবী মনে করে তার প্রতি আমরা কেমন ইমান আনবো তারা তো মনে করে ইসা আলাহিসাম জারোদ সন্তান এইরকম ধারণা করে তারা আর এই জন্য ইহুদদের কাছে শেষ নবী কেমন শেষ নবীকে ঈসা আলাহিসাম আর আমাদের কাছে শেষ নবীকে মোহাম্মদ সাল্লা তা আমরা কোন নবীকে বাদ দিয়েছি আহলে কিটাওয়ালারা কেউ একজনকে বাদ দিয়েছে কেউ দুইজনকে বাদ দিয়েছে যার কারণেই তারা দিন থেকে দূরে চলে গেল তারা যখন আপনার কাছে আসে হে নবী আপনার কাছে এসে বলে আবার তাদের মধ্যে কেউ কেউ মোনাফিক্রি করে ইমান আনে কিন্তু আসলে সেই ইমান আনে নি মুখে বলে। উদ্দেশ্য ইসলামের মধ্যে ঢুকে পরে একসময় আবার বের হয়ে যাবে তো লোকেরা বলবে ইসলাম ভালো থাকলে তো এরা আসছিল এখন এরা বুঝতে পেরেছে ইসলামে চলে গেছে তারা করেছে নুক মেনু ইসলামের মধ্যে ঢুকি বিকাল বেলা হয়ে বলব ঢুকছিলাম ঠিক ধর্ম মনে করে এখন ঢুকে দেখলাম আসলে এটা দুই নম্বর ধর্ম এ একটা মতলবে কেউ কেউ ঢুকে আবার কেউ কেউ ঢুকে তাদের মধ্যে যে ঢুকে কোথায় কিভাবে তাদের উইক পয়েন্ট আছে দুশ্মনী করা যায় এবং দিনের দুশ্মনদের সঙ্গে ভিতরে থেকে মুনাফেকি করে ইনফরমেশন পাস করা যায় যুদ্ধের সময় বিভিন্ন সময় তাদেরকে উৎখাত করে দেওয়ার জন্য সেন্সিটিভ ইনফরমেশন দেওয়া যাবে এই জন্য কেউ কেউ আসত মুনাফেকরা দুশনির উদ্দেশ্যে ইসলাম কবুল করতে কেউ কেউ এসে ওনাকে বলতো আল্লাহ তালা নবী করিম সাল্লা সালামকে সাবধান করছেন খবরদার খেয়াল রাখছেন কেয়ারফুল থাকবেন তাদের কেউ কেউ ইসলাম কবুল করবে কিন্তু এগুলো মুনাফেক ওদের গতিবিদি ওদের উদ্দেশ্য লক্ষ্য সম্পর্কে সতর্ক থাকবেন আপনার কাছে যখন আসে এসে বলে আমরা বিল ইমানেছি আসলে তারা কুফুরের মধ্যে ঢুকেছে কুফুরি নিয়েই আপনাকে ইমানে এনেছে বলে তখন তাদের মনে কুফুরি আঁকিদা ইমানের চিন্তা ছিল না কুফুরের চিন্তা ছিল আর আপনার কাছে তখন বের হয়ে গিয়েছে ওই কুফুরি নিয়েই বের হয়েছে ইমানে দাবি করেছে কিন্তু আসলে কুফরি নিয়ে ইমানে ঢুকেছে কুফুরি নিয়ে আল্লাহ ভালো করে জানেন তারা যা কিছু লুকিয়ে রাখে তারা যা কিছু গোপন করে রাখে আল্লাহ তালা সেগুলো সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিফালা আছেন এই জন্য আল্লাহ তালা রাসুল্লাহ লিস্ট দিয়েছেন জানিয়ে দিয়েছেন কে কে মোনাফে লিস্ট ছিল এবং একজন সাহাবির কাছে আর কোন সাহাবি কে জানতেও দেননি তিনি রেখেছেন যাতে করে কাজে লাগে সময় দায়িত্ব দিতে কোনো কিছুতে ওদের কথাবার্তায় ওনাকে প্রতারণা না করতে পারে আল্লাহ তালা জানান এবং তিনি জোর সোরে যায় দৌড়ে দৌড়ে গুনার দিকে যায় গুনার ব্যাপারে খুব ইন্টারেস্টেড সীমালঙ্কন করার ব্যাপারে আর হারাম তরিকায় অন্যায়ভাবে মানুষের মাল কিভাবে ভক্ষণ করা যায় তারা বিজনেস আসল মতলব না মতলব কিভাবে মানুষকে ঠকানো যায় প্রতারণা করা জমি বিক্রি করে আসলে জমিটা তিনবার বিক্রি করেছে এরকম ঘটনা পাওয়া গেছে না পাওয়া গেছে এরকম অনেক বাদ পার ফ্রড বিজনেস এর খবর এই সমস্ত দেশে আছে এই সমস্ত দেশে তো অনেক আইন কারণ করা এর ভিতরেও যে কিভাবে ফ্রডের এর ভিতরে নিয়ে যায় মানুষকে মানুষ ট্যারি পায় না কি আকর্ষণীয় অফার দিয়ে লুফে নেয় মানুষকে ঢুকাই ফেলে তারপরে চম্পট বাংলাদেশে বিভিন্ন রকমের কোম্পানি আসলো আপনার টাকা ওখানে ইনভেস্ট করবেন তো মানে এক বছরে দশ গুণ হয়ে যাবে ঠিক কিনা ডেস্টিনি মেস্টিনি আর কি কি আসছিল অনেক লোকদের টাকা পয়সা ইনভেস্ট করে সব নিয়ে তারপরে উদাহ হাই হাই কোম্পানি পৃথিবী সব দেশে এই হাই হাই কোম্পানি আছে আমাদের দেশে এত হওয়া লাগে না কিন্তু এই সমস্ত দেশে অনেক সফিস্টিক তারা এগুলো করে এই একহীন খারাপ মাল কিভাবে খাওয়া যায় বাম সম্পদ কিভাবে করা যায়। তারপর সুদ টুদ কিভাবে বাড়ানো যায় ব্যাংক ট্যাঙ্ক নিয়ে সারা দুনিয়ার মানুষের টাকা ওদের কাছে থাকবে এমন কায়দা আছে যে আপনার টাকা আপনার কাজে লাগতেছে না খালি ওখানে রাখছেন টাকা হারাই না যায় কিন্তু সে কিন্তু কাজে লাগাচ্ছে ব্যাংক ব্যাংকওয়ালা যে পরিমাণ পয়সা আপনার টাকা ইনভেস্ট করে কাজে লাগাচ্ছে এবং তার বিনিময়ে সুদ দেয় সুদ তো আমরা খাইতেই পারবো না কিন্তু তারপরেও তারা যে সমস্ত তরিকা ব্যবহার করে ফাইন্যান্সিয়াল সেক্টরে এটা অদ্ভুত এগুলা তারা ভেরি এক্সপার্ট এবং যুগ যুগ ধরে এই যুগের কথা শুধু বলা হচ্ছে না ওই জমানা থেকে চলে আসছে এগুলো কেন তারা কত খারাপ কাজ করে যাচ্ছিল এই যে মোনাফিকরা এই ধরনের কাজ করেছে আল্লাহ এখানে মোনাফিকদের বিভিন্ন গুণগুলোকে বিভিন্ন তাদের পরিচয় তুলে ধরছেন আরো পরিচয় দিচ্ছেন যারা ছিল রব্বানিগণ এবং আহবার গন তারা যদি তাদেরকে নিষেধ করত। এরকম গুনা সংক্রান্ত কথাবার্তা বলা গুনার কথা বলা মানুষের মাল সম্পদকে হারামভাবে খাওয়া এই সমস্ত কাজ থেকে বিরত রাখার জন্য যদি রব্বানি লোকগুলো আর আহবর লোকগুলো ভূমিকা পালন করত কতই না ভালো হতো এ রাব্বানি এবং আহবার হচ্ছে আহলে কিতাবের ইহুদিদের মধ্যে যারা আলেম ওলামা সম্প্রদায়ের লোক আলেম কিসিম লোক যারা তাদেরকে দুই পরিচয় দেওয়া হয়েছে রব্বানি ইয় আর একটা আহবার দনগোষ্ঠী আলেম রব্বানি ইউন হচ্ছে উঁচু লেভেলের আলেম যারা এলেম আছে আমল আছে আল্লাহ সঙ্গে এই আল্লাহকে বলি তারা বলতে মানে রবের সঙ্গে তাদের সম্পর্ক অনেক বেশি ঘনিষ্ঠ এইরকম আলেমদেরকে রব্বানি বলা হয় রব্বানি ইউন আর যারা এত বেশি আমলদার নয় কিন্তু মোটামুটি এলেম কালাম আছে দিনের এলএম নিয়ে চলে তাদেরকে আসবার বলা হয় স্কলার এই দুই গোষ্ঠী যদি এই তাদের কিতাবের লোকদেরকে গুনার কথা বাজে কথা মিথ্যা কথা অন্যায় কথা আর হারাম হালালের ব্যাপারে সতর্ক কাজটা করতো এদেরকে এগুলো থেকে নিষেধ করত কথাই না ভালো হতো কিন্তু তারা কি এগুলো করেছে ঠিক মতো খুব কম মেজরিটি এই কাজ করেনি কত খারাপ কাজ তারা করে যাচ্ছিল যারা খারাপ পর্ব করে এটা তেমন খারাপ আর আলেম ওলামা নিয়ে চলাফেরা করেন এলে অর্জন করেছেন তাদের দায়িত্ব কি বাকিদেরকে সতর্ক করা আমর মাানের কাজ করে যাওয়া এটাকে ওলামাদের দায়িত্ব না এই ওলামাদেরকে কি বলা হয় আলম ওলামা ওয়ারা সাতুল আমা ওলামাগাম হচ্ছেন নবীদের উত্তরাধিকারী ওয়ারিস কত টাকা পয়সা পায় ওয়ারিস বানিয়ে যান না ইন্নামা ওয়ারাসুল আলম তারা এলিমের ওয়ারিস রেখে যান ভগবান আহাদাহু আফুদ্দিন যে ব্যক্তি এলিমের এই অংশ নেয় এলিম শিখে এবং এই এলিম কাজ করে আমার বেল মারুফ নাহিম কাজ করে সে বড় বেহাদুদ্দিনের অধিকারী হলিম শিখা শুধু সৌভাগ্য নয় শিখে নিজে আমল করা আর এই এলিম এর তরিকা অনুযায়ী লোকদেরকে দিনের দিকে নিয়ে আসার কাজ করা এইটাই হলো সৌভাগ্য এখন এই কাজ কি এত সহজ কাজ সব আলিমকে এই কাজে আছেন। আল্লাহ সমস্ত আলেমদেরকে এই কাজের জন্য আল্লাহ দিন থেকে সরে যাচ্ছে সেগুলো সম্পর্কে তা কি তাম্বিক করতে হবে এই জন্য আমরবিল মাফ নাহি আলী মুন কাজ করতে হবে তবে শুধু আলেমরাই আমরবিল মাফ নাহি আলী মুন কারের কাজ করবে না এই উম্মতকে আরো বাকিদেরকেও দায়িত্ব দেওয়া হয়েছে ঠিক কিনা তোমরা হচ্ছে উত্তম জাতি লোকদের পিছনে কাজ করার জন্য তোমাদেরকে স্পেশালি তৈরি করা হয়েছে নিয়ে আসা হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে নিজেরা তো এলম শিখবে আমল করবেই বাকিদেরকে ভালো কাজের দিকে ডাক গুনার কাজ থেকে সরিয়ে নিয়ে আসো এই কাজ করতে হবে এই কাজ যদি উম্মত না করে তাহলে উম্মতের মধ্যে কি শাস্তি দিবেন আল্লাহ কি আসছে হাদিসের মধ্যে এই যদি এই কাজ না করে করেন নবীম বলেছেন যে তোমরা আল্লাহর কসম তোমরা যদি এই কাজ না করো তাহলে আল্লাহ রবসেউ একাবান আল্লাহ আল্লাহ তালা তোমাদের কাছে শাস্তি নিয়ে আসবেন এমন শাস্তি এমন যে তখন তোমরা আল্লাহর কাছে পরিত্রাণ পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য দোয়া করবে কিন্তু তোমাদের দোয়া কবুল করা হবে না এই কাজ বন্ধ করে দিলে আমাদের প্রতি যে আজাব আসবে এই এবং সেই আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করব আমরা সেই দোয়া আল্লাহ কবুল করবেন না তাহলে আমাদের সবাইকে এই কাজ করতে হবে তাই না তবে আলিমলা আমাদেরকে একটু বেশি করতে হবে কিন্তু সাধারণ মুসলিম মুসলিম সবাইকে এই কাজ করতে হবে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 এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী বই মদিনাটস অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসার আবায়া হাউস ওয়ান ওয়ান এইট হোয়াইট চ্যাপল রোড লন্ডন ই ওয়ান আলী রবি আনহু একদিন ছিলেন খলিফা হওয়ার পরে তখন তিনি বললেন জানো কি তোমাদের আগের জাতিগুলো উম্মত কেন আজাবের সম্মুখীন হয়েছে কেন ধ্বংস হয়েছে তারা অনেক গুনায় লিপ্ত ছিল বিভিন্ন রকমের গুণায় লু কৌম কি গুনায় লিপ্ত হয়েছে এরকম বহু গুণায় তাদের লিপ্ত হয়ে গেল ওলা হাহুম রব্বানিউন আহবর আর রব্বানিউন আহবর ওলামাগন আমল ওাগন স্কলার হয়েছে তারা কেউই যখন এই কাজ করল না লোকদেরকে এই থেকে সরিয়ে আনার দায়িত্ব পালন করল না তখন এই গুনার কারণে তাদেরকে শাস্তি তাদের উপরে চড়াও হয়ে গেল আল্লাহ পক্ষ থেকে আজাব এসে গেল আজাবের কত তরী কে আছে প্রাকৃতিক দুর্যোগ আজাব অন্য জাতিকে এই জাতির বিরুদ্ধে চড়াও করে দেওয়া আজাব কত তরিকার আজাব এই আজাব যখন এসে যায় আজাব দেখে এখন আলী মোলাম্মারা কি করে পা মুরুবিন ওকে তখন তারা দোয়া করলে কাজ হবে না তো কাজে এখনই তোমরা কি করো মারুফের এর হুকুম দাও মুনকার থেকে লোকদেরকে সরিয়ে আনা এই কাজ করে যাও কাবলা প্রতি তাদেরকে ধ্বংস করে দিয়েছে হালাক করে দিয়েছে ওই রকম আসার আগেই তোমরা বেশি করে এই কাজ করতে থাকো আন্নাল আমরা বিনুফ ওয়াল আজালান। আমর বিল মানুষ নাহিল মুন কার কাজ করতে গেলে চ্যালেঞ্জ আসে এটা ঠিক অনেক সময় যারা ক্ষমতাসীন শক্তি আছে তারা পছন্দ করে নাকি এই কাজ পছন্দ করে না তো এখান তোমার চাকরি চলে যেতে পারে তোমার জীবনের উপরে আঘাত চলে আসতে পারে এগুলো দেখে ভয় পেয়ে এই দায়ী লাল কাজ বন্ধ করে দিবা ন মনে রেখো যে এই দাওয়াতি কাজ আমরবিল মানুষ নাহিল মুন কারের কাজ রেজেক কে আল্লাহর কাছ থেকে তোমার আর তোমার দিবে না তার মানে আল্লাহর আগেই আল্লাহর লেখা আছে না হ্যাঁ ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আগেই আল্লাহর কাছে লেখা হয়ে আছে না ওটা তোমার তাক যা আছে তা ঘটবে আর তোমাকে মেরে ফেলবে হত্যা করে ফেললো গুলি করে ফেললো পিটা পিটাতে মেরে ফেললো করতেছে এরকম কিন্তু মনে দেখো এটা আল্লাহর কাছ থেকে অনেক আগে তোমার কিমতে মৃত্যু বরাদ্দ করা আছে তুমি ভাই পাবে কেন তুমি মনে করো পালিয়ে যাবে এই কাজ করলে আমাকে মেরে ফেলবে তুমি ছেড়ে দিবে কাজ হবে। তো আল্লাহ নহ আসলে এই উম্মাদ এই কাজের জন্য নিযুক্ত করেছেন বিশেষ করে ওলামাদেরকে আল্লাহ তালা অনেক বড় দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটা ইহুদি জাতির লোকেরা আমল করেনি সে জন্য এবং এর আগের জাতিগুলো ঠিকমতো তারা অভিষপ্ত হয়েছে কোন মানুষ যখন কোন কৌমের মধ্যে থাকে সেই লোকটা ভালো মানুষ কিন্তু কমের মধ্যে অনেক অনাচার পাপাচার গুনার কাজ ছড়িয়ে যাচ্ছে দেখে এবং তার মোটামুটি যোগ্যতা আছে আছে আছে শক্তি ক্ষমতা পারে কিছু কাজ করতে মারুফ কাজ করতে। কিন্তু করে না কে কি মনে করে বাবা চুপচাপ থাকি বিপদের কথা বলা যায় না এরকম ভদ্র হয়ে চুপ করে বসে থাকে কিছু করে না তাহলে এই লোকটি মরার আগে তার উপরে আল্লাহর আজাব আসবেই নিস্ত পাবে না এই কি বলেছেন যদি কোন লোক তুমি যদি দেখো মন্দ কাজ হতে থাকে তাহলে তোমার সুযোগ থাকলে হাত দিয়ে সরিয়ে না হাত দিয়ে সরাতে না পারলে মুখে বুঝাও বলো প্রতিবাদ করো চেষ্টা করো থামানোর জন্য এই শক্তিও না থাকলে অন্তর দিয়ে ঘৃণা কর এখন আসুন মুসলিম দেশের আমাদের দেশে অনেক মুসলিম দেশের অবস্থা কি মন্দ কাজ ছড়িয়ে যাচ্ছে হাত দিয়ে কয়জন সরাতে পারছেন মুখ দিয়ে কয়জন সরাতে পারছেন চেষ্টা করছেন অন্তর দিয়ে কয়জন ঘৃণা করে কিছু লোকে ঘৃণা করে কিন্তু দেশ থেকে অনেক লোক ঘুরে আসে বলে যে ভাই এমন অবস্থা কয়েকজন বলেন আমাকে কেউ আল্লাহ দেশের মানুষ এত মিথ্যা কথা কেন যে বলে বুঝিনা কে তাকে বিশ্বাস করতে দেখিয়েছে কত বছর থেকে এখন দেখেছে খালি কথা বাদ মিথ্যে কথা বলছে আর মন কার কিভাবে ছড়িয়ে যাচ্ছে সব লোক অ্যাকসেপ্ট করে ফেলেছে সবে কবুল করে ফেলেছে অন্তর দিয়ে যে ঘৃণা এটাও মনে উঠে গেছে আর অন্তর দিয়ে ঘৃণা করাটা ওজা লিকা আদ আফুল ইমান এটা হচ্ছে ইমানের সবচেয়ে দুর্বল এটাও যদি না থাকে ওলা ইমান অন্তর্দে ঘৃণা করার কাজও যদি না থাকে তাহলে এর পিছনে দেখেন এবার আল্লাহ তালা আমাদেরকে আজাদ থেকে বাঁচিয়ে দিন আমরবুল মারুফ না হলে মুনকারে করার জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন ইহুদি আরো ইহুদিরা আরো বলে যে আল্লাহর হাত একেবারে বখিলের হাতের মতো হাতগুলোকে আল্লাহ কঠিন করে দিন বকিল বানিয়ে দিন তাদের হাতগুলোকে আল্লাহ তালা চেন দিয়ে আটকে দিন তারা অভিশাপ্ত হল যা কিছু তারা বলল এই কারণে আল্লাহর ব্যাপারে এত অন্যায় কথা বললো আল্লাহ বকিল্লাহ বরঞ্চ আল্লাহর হাতগুলো হচ্ছে আল্লাহ দুটো হাতি মাপসু দুটো হাতি খোলা প্রশস্ত একদম খোলা দুটো হাত ইউ ফেঁকু কাই ফা তিনি যেভাবে চান দেদার সে খরচ করতে থাকেন বিনা হিসাবে খরচ করেন দান করেন দিতে থাকেন তারা এরকম অভিযোগ আল্লাহ ব্যাপারে দিয়েছে ফেন হাস নামে তাদের এক লোক ছিল সে এসে বলল আবু বকর সঙ্গে তার কথা হলো এসে বলল ইন আল্লাহ ফকির ওনাহানু আগনিয়া আল্লাহ তো দেওয়ার কিছু না দিয়ে থাকলে তো আপনাদেরকে অনেক দিতেন আমরা কত ধ্বনি দেখছেন ফ্রাদার আবু হা আবু বকর রাজি আল্লাহ আবুক রাজ দিলেন এক পিটা। এত বড় বেদবি আল্লাহ সামনে করো আরেকজন তাদের মধ্যে আছে শাস এবং কাইস নামে আরেক লোক ছিল তার ব্যাপারে এরকম রেওয়ায় এসছে আল্লাহ কি পরিমাণ দান করেন আর তারা বরঞ্চ তাদের উল্টা তারা কি পরিমাণ বখিলি করে তাদের কাছেই তো বখিলি বেশি তারা সহজে দান করতে চায় না তারা কারো ভালো দেখতেও চায় না হিংসা বিদ্বেষ তাদের অন্তরে বেশি শুধুমাত্র নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বনি ইসরায়েল দিকে কেন আসেনি ইসহাকের গোষ্ঠী থেকে আসেনি কেন ইসমাইলের এর গোষ্ঠী থেকে আসে মেনে নেওয়া যাবে না একজনের মা সারা আরেকজনের মা ছিল হাজের তারা হলো সারার পরিবারের লোকেরা আর এরা হলো ইনি হলেন হাজের বংশ থেকে আসা সতমায়ের গোষ্ঠী সতমা নিয়ে দেখছেন দ্বন্দ্ব আমাদের সমাজে আছে সৎ ছেলে মেয়েরা এই এই যে দুশ্মনী ওই দুশ্মনী হিংসা বিদ্বেষ পেয়ে বসল তাদের দিলটা বরং সংকীর্ণতায় ভর্তি বখিলি তাদের আল্লাহ নাকি তারা লোকদেরকে হিংসা করে মানে নবী মোহাম্মদ আল্লাহ কেন নবুত দিলেন তার থেকে তাদের মধ্যে থেকে একজনকে দিলেন না কেন এই মানতে কষ্ট হয়ে গেল বরঞ্চ আল্লাহ তালার এত প্রশস্ত দান পেলো কি আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন কি রকম আল্লাহ দেন বলো আল্লাহ তালাকে বলে অথচ তিনি কত আল্লাহ তালা অনু বলেছেন কুল্লিমা আল ইনাল ও ইউলা চুহা ই তিনি তোমাদেরকে দিয়েছেন যাই তোমরা চেয়েছ তাই যা চেয়েছি তাই কি আল্লাহ দিয়েছেন আমি তো অনেক কিছু চাইলাম আল্লাহ তো দিলেন না এটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে আপনি হয়তো চেয়েছিলেন পাননি কিন্তু সেটা আরেকটি বিষয় যে আল্লাহর কাছে দোয়া করি দরখাস্ত দিলে কিছু চাইলে আল্লাহ তালা জবাবটা তার আপনার আল্লাহর পক্ষে দেওয়াটা তিন তরিকার এক তরিকায় দেন মানে আছে তো এক নম্বর হচ্ছে যেটা চাইছেন আল্লাহ এটা দিয়ে দিবেন এরকম কিছু পাওয়া গেছে আপনার জীবনে পাওয়া গেছে কোনো কোনটা পাওয়া যায়নি তো যে তুমি যেটা চেয়েছ সেটা পাওনি কিন্তু তার পরিবর্তে একটা বড় বিপদ তোমার উপরে আসার কথা ছিল সেটাকে আল্লাহ সরিয়ে দিয়েছেন এই দোয়ার কারণে তিন নম্বর কোন কোন ক্ষেত্রে আল্লাহ তালা তো নাকি তোমাকে দুনিয়ায় দেবেন না সবগুলো তোমার চাওয়া দরখাস্ত জমা করে রাখবেন যেগুলো যেগুলো দেন সব আল্লাহর কাছে পাইমস হয়ে আছে। কেয়ামতের দিন আল্লাহ সেগুলোর দিবেন দেখার পরে আমরা আল্লাহ এত দিলেন আপনি আমাকে তো দুনিয়াতে চেয়েছিলাম একটু মন খারাপ হয়ে গেছিল আপনি দেন নেই কেন এখন তো বুঝতে পেরেছি যে ওখানে না দিয়ে এখানে দিয়ে যে আপনি আমার কত বেশি উপকার করেছেন কাজে আপনি যদি কিছু না পেয়ে থাকেন Ta কিছু পাইনি আমরা তা আসলে আমাদের যা যা দরকার হা যা সে সম্পর্কে আল্লাহ বলছেন তিনি তোমাদেরকে অনেক দিয়েছেন যা তোমাদের দরকার যা চেয়েছ যা চাওনি তাও দিয়েছেন ni'matallahi ইন্টা উদ্দিন তুমি যদি আল্লাহ নেয়ামত গুলো গুনতে থাক কি কি কি পেয়েছ একদিন লিস্ট করেন দেখি কাগজ কলম নিয়ে বসেন যে এই জীবনে আল্লাহ তালা আপনাকে কি কি দিয়েছেন গনে শেষ করতে পারবেন তুমি কখনো গনে শেষ করতে পারবেন অনেক কিছু নেয়ামত দিয়েছেন আল্লাহ তালা আমি জানিও না যেটা নেয়ামত হান আল্লাহ আমাকে আল্লাহ দুটো চোখ দিয়েছেন আমি দেখতে পাচ্ছি সারাটা পৃথিবী আল্লাহ তালা অনেক কি আমাকে আল্লাহ সুস্থ করেছেন অনেকে আল্লাহ ডিজ্যাবল করেছেন তাদের কত কষ্ট হচ্ছে কি আমার শরীরের মধ্যে অনেক আছে একটা সুস্থ শরীর পাওয়া এটা কি কম নিয়ামত একটা সুস্থ শরীর কত দিয়ে কিনতে পাওয়া যাবে যার সুস্থ হাত নাই হাতটা তার ডিজাবল হয়ে আছে প্যারালাইজ হয়ে আছে তাকে জিজ্ঞাসা করেন সে তার সম্পত্তি সবটা বিক্রি করতে রাজি আছে যে এই হাতটা কেটে দিয়ে একটা সুস্থ হাত যদি ফিট করা যায় বডির মধ্যে কত দাম একটা আঙ্গুলের দাম কত হবে একটা চোখের দাম কত হবে আল্লাহ অনেক দিয়েছেন এগুলো আল্লাহ তালার কাছে তিনি এত দিয়েছেন আমাকে আমাদেরকে আর কি হাজিস এসেছে আল্লা হাত একেবারে পূর্ণ সবসময় কারো তুমা নবী করিম সালাম বললে তোমরা কি দেখেছ সৃষ্টি শুরু থেকে এই পর্যন্ত কত সৃষ্টিকে তিনি কি পরিমাণ দান করেছেন তোমরা দেখতে পেয়েছ তার কোন আল্লাহতলা নিজেকে তারা যখন এই অভিযোগ দিল আল্লাহ রাবুল আলমিন নিজে বলছেন তখন যে আমার ব্যাপারে তারা এত অভিযোগ করছে আমাকে বলছে কথা বালিয়া দা হুম সুত তিনি বকিল তার হাতগুলো যারা আল্লাহ অন্যায় মন্তব্য করে কোরআন হাদিস তাদের ওয়াহিকে নিয়ে এরকম উপহাস করে নিশ্চয়ই তাদের অনেকেরই বাড়তে থাকবে বেশি হতে থাকবে আপনা ওই বিষয়ে যা আপনার কাছে নাজিল করা হয়েছে সীমা লঙ্ঘন এবং কুফুরি অর্থাৎ এই কোরআন এই ওয়াহির সুন্দর কথাগুলো যত বেশি করে তাদেরকে বলবেন মনে তাদের সীমা লঙ্ঘন কুফুরি তত পরিমাণ বেড়ে যায় কোরআনের সুন্দর কথাগুলো তাদেরকে আরো মনে হয় যেন তাদের মধ্যে জিজ্ঞাসা তৈরি করে তাদেরকে আরো অন্যায়ের দিকে মনে ঠেলে দেয় যত ভালো কথা একটা লোককে আপনি বুঝান কিছু সময় যখন দুষ্ট প্রকৃতির ছেলে পেলে আসে বা দুষ্ট প্রকৃতির লোক আছে তাদেরকে বুঝান যত ভালো করে বুঝান সে তত কি করে উল্টা তার মেজাজ খারাপ হতে থাকে আপনার সঙ্গে সে উল্টা পড়টা আরো বেশি যুক্তিতর্ক করতে থাকে ঠিক কিনা এদের অবস্থা হচ্ছে তাই যে কোরআন হাদিসে কথা শুনে যেখানে তাদের শত্রুকে গ্রহণ করার জন্য মনকে নরম হওয়ার জন্য আল্লাহ দিকে ঝুঁকি পড়ার কথা ছিল তত তাদের উল্টা হয়ে যায় এটাই আল্লাহ তালা এই জন্য সুরাবণী কি বলেছেন আমি কোরআন এর যা কিছু নাজিল করি এগুলো জন্য মোমিনদের জন্য শেফা এবং রহমত তাদের দিল এগুলো শুনে রহমতে ভর্তি হয়ে যায় তাদের অন্তরের রোগ বাইরের রোগ সব দূর হয়ে যায় আর বাকিদের কি হয় ইল্লা তাদের কি লাভ বাড়ায় না ক্ষতি বাড়ায় ক্ষতি বেড়ে যায় জালিমদের আরো ক্ষতিগ্রস্ত হয়ে যায় কারণ কোরআনের নাফর মানে সম্পর্কে অন্যায় মন্তব্য করতে গিয়ে তার আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আল্লাহ তাই কোরআন সম্পর্কে আমাদেরকে বলছেন যে আমরা এই কোরআনকে জন্য রহমতের যেন ব্যবহার করি তারা যেন কোরআনকে উল্টার কাজে ব্যবহার করে আমরা কোরআন পড়ব আর শুনব আর আল্লাহর কাছে বেশি আসবো আমাদের দিলের মধ্যে আল্লাহ তালা আর শান্তি রহমত নিরাপত্তা দিয়ে ভর্তি করে দিবেন মনে রেখো আল্লাহকে ডাকার মধ্যেই আল্লাহ তালার সঙ্গে সম্পর্কের মধ্যে অন্তর মধ্যে কি আসে শান্তি এতমিনা নিরাপত্তাক এগুলো ছাড়া শুধু অশান্তি আর অশান্তি টেনশন আর টেনশন আর তাদের মধ্যে আমি কন্দল লাগিয়ে দিয়েছি দুশ্মনী ঘৃণা বিদ্বেষ একে অপরের মধ্যে কেমত পর্যন্ত চলতে থাকবে নিজেরা নিজেরা এগুলো তাদের মধ্যে দূরত্ব পয়দা হওয়া ঝগড়া ফাসাদ হওয়া তাদের অপরের বিরুদ্ধে করা পর্যন্ত চলবে এখন আপনারা বলবেন এটা তো মুসলমানদের মধ্যে দেখি তাদের মধ্যে ঐক্য দেখা যায় এটা ঠিক মুসলমানদের বিরুদ্ধে আবার তারা কি সব এক কিন্তু আসলে নিজেদের মধ্যে সব সময় এক নাই সেটা আমরা জানি না আমরা দেখি না সেটা এটা তো কোরআনের কথা আল্লাহ তালা অন্য আয়াতে বলেছেন আপনার কাছে দেখতে মনে হয় তারা খুব ঐক্যবদ্ধ আছে কিন্তু আমি জানি তাদের অন্তর গুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন সেটা আপনি দেখেন না তো আমরা এটা ঠিক মুসলমানদের বিরুদ্ধে তারা একদম সমস্ত কুফরের শক্তি এক মিল্লাত এক জাতি হয়ে যায় সব শিয়ালের একরা। ইসলামের বিরুদ্ধে সব এক সব দেশের এক আবার নিজেরা নিজেরা অনেক সময় দুশ্মনী করে স্বার্থ নিয়ে টাকা পয়সা নিয়ে পৃথিবীর নেতৃত্ব কে দিবে হ্যাঁ এইগুলো নিয়ে কিন্তু নিজেদের ঠিকই আছে ফাইট ওইটা নিয়ে তাদের মধ্যে স্বার্থ নিয়ে অনেক তাদের মধ্যে দূরত্ব আছে কিন্তু একটি বিষয় একমত ইসলামের দুশ্মনী করার ক্ষেত্রে যখনই তারা কি করে যুদ্ধের আগুন জ্বালিয়ে দেয় আল্লাহ তালা সঙ্গে সঙ্গে সেটাকে নিভাইয়ে দেন তারা সারা দুনিয়ার যুদ্ধ লাগাই দেওয়া এই কাজ কিন্তু কিছু লোককে করে চিন তাদেরকে চিহ্নিত আশা করি চিনতে অসুবিধা হবে না এই আয়াতের কন্টেক্স বোঝা গেছে না কারা তারা এদের কাজে হচ্ছে দুনিয়ার মধ্যে যুদ্ধ লাগাই দেওয়া সুফান হলো নাকি কোরআন কারা যুদ্ধ লাগিয়ে দিয়ে রাখছে পৃথিবীর মধ্যে অশান্তি এক দেশ থেকে আরেক দেশে কারা অস্ত্র বিক্রি করার ফেতী থাকে কারা দিয়ে ব্যবসা করে কাদের কুমতল বাঁচে সুফান এরা শুধু লাগিয়ে দেয় আল্লাহ তালা বলেন আথা আহ আল্লাহ তালা নিবাই দেন অনেক সময় আল্লাহ না নিবালে তো যুদ্ধে কতবার লাগাতো তারা অনেক সময় আল্লাহ তালা ইন্টারফিয়ার করে নিবাই দেন যুদ্ধ হয় না বিশ্বযুদ্ধ হওয়ার কথা কতদিন দিকে শুনিয়াস তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল আল্লাহ তালা মেহরবানি করে অনেকবার থামান নাহলে এদের মতলব খুব খারাপ এরা জমিনের দিয়ে ফাঁসাদ ছাড়া কিছু চিন্তা করে না তাদের চক্রান্তকি কি মধ্যে শুধু ফাঁসার লেগে থাকুক শান্তি নিরাপত্তা এবং মারামারি যুদ্ধ বিগ্রহ এগুলো না থাকলে আসলে ইসলামের দাবাদি কাজটা দুনিয়ার মধ্যে আর এই সমস্ত যুদ্ধের টেনশন থাকলে তো ইসলামের প্রচার প্রসার কম হবে এটা তাদের ফন্দি এই জন্যই এত কিছু লাগিয়ে দেওয়া আছে তো আল্লাহ তালা বলছেন অল্লাহ হাইবুল মুফসিদিন যারা ফাঁসা সৃষ্টি করি আল্লাহ কি তাদেরকে পছন্দ করেন কখনো না এই যে যারা আহলে কিতাব হয়েছে তারা যদি সত্যিকার ইমান আনত এবং আমাকে ভয় করতো তাকেও অবলম্বন করতো নিজেদের জীবনের মধ্যে তাহলে আমি তাদের গুণাগুলোকে মাফ করে দিতাম আর তাদেরকে জন্য পৌঁছে নবী এবং তার উন্মতের জন্য আমাদের জন্য তাহলে আমরাও যদি সত্যিকার ইমান আনি তাকে অবলম্বন করে আল্লাহকে ভয় করে চলি শরীয়তকে মেনে চলি তাহলে আল্লাহ তাহলে আমাদের গুণাগুলোকে মাফ করে দিবেন আর কি করবেন যা না তেম আমাদেরকে ঢুকাই দেবেন আর তারা যদি তাওরাত কায়েম করত ইঞ্জিল কায়েম করত তাদের কিতাব তাদের সমাজে যদি কায়েম করত আর যা কিছু আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি নাজিল হয়েছে তাদের কাছ থেকে এগুলাকে অনুসরণ করত ফলো করত মেনে চলত তাহলে এত বরকত হতো লা তাদের উপর থেকে নিচের থেকে রিজেক্ট দিতাম খালি তারা নিশ্চিন্তে বসে বসে খেত সহজেই রিজেক্ট চলে আসত এটা কি তাদের জন্য এই খবর আছে না আমাদের জন্য খবর হতে পারে আমাদের জন্য আছে তারা তাওরাত ইঞ্জিল কায়েম করতো কোন জমা নাই নবী মোহাম্মদ সাল্লাম আসার আগের কথা উনি আসার আগে আর তাওরা ইঞ্জিল কি আর ভ্যালিডিটি আছে না তার আগ পর্যন্ত তারা এই কিতাব থেকে সরে ছিল কিতাবে পরিবর্তন করেছিল যদি তারা এটা মেনে চলত তাহলে আল্লাহ তালা তাদের প্রতি অনেক বরকত রহমত ঢেলে দিতেন আমরা যদি ফলো করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে ঢেলে দিবেন এই এত বরকত দিয়ে দেবেন এত বরকত চলে আসে কিভাবে এটা কোরআন এসেছে অনেকবার যেমন আল্লাহ উপর থেকে কি করবেন বৃষ্টি দেবেন আবহাওয়া সুন্দর থাকবে খ্যাপ, ফল ফসল সুন্দর মত চলবে প্রাকৃতিক দুর্যোগ থেকে পৃথিবীটা বেঁচে যাবে আর নিচের দিক থেকে নিয়ামত আসবে আপনার খেতের ফসল সুন্দর করে আসবে আকাশের পানি যদি যায় নিচে থেকে ফসল সুন্দর করে আসবে হবে না নদীগুলো পরিপূর্ণ থাকবে গরু ছাগল সুন্দর ঘাস খেয়ে সুন্দরভাবে বাগান খেত সবকিছু চলবে মানুষ রেজেকে বরকত হয়ে যাবে রিজিকের জন্য এত কষ্ট করা লাগবে না এখানে ইঙ্গিত রয়েছে ইমাবনা ক্যাশরি বলেছেন রিজেকটা সহজেই আসবে সহজ রেজেক্ট যদি আপনি নদীতে গেলে জেলেরা খেয়া দিলে এতগুলো মাছ উঠে যায় সহজ রেজেক হয়ে গেল না ইলিশ মাছ যখন ধরা পড়ে নৌকা ভর্তি হয়ে যায় কত সহজ না আর যখন সারাদিনও পাওয়া যায় না দুই চারটা তখন কেমন হয় তো এখানে ইঙ্গিত রয়েছে যারা দিনকে আমল করলে শরীরকে অবলম্বন করলে কোন মেনে চললে আল্লাহ তারা রেজেক্টটাকে এত সহজ করে দেবেন কোন সময় দেখবেন ফসল বুনে আসছেন মাছ এত সুন্দর ফসল হয়ে যাচ্ছে লাউ গাছ লাগিয়েছেন কদু গাছ লাগিয়েছেন যদি আপনি বিশ পঞ্চাশটা কদু চলে আসে সহজ হয়ে গেল না আর এত গাছ লাগালেন তিন চারটা কদুও জোর করে বাইরে সহজ হলো নাকি এখানে সহজ হলো না তাহলে দেখা যায় অনেক সময় কি ব্যাপার ফসলটা একদম খারাপ হয়ে গেল আরেকবার দেখা যায় ফসলটা এত ভালো হচ্ছে মাছ মারতে গিয়েছি দেশে এতগুলো মাছ খলই খলৈ ভর্তি করে বাড়িতে এসেছি দেখা যায় না আল্লাহ আল্লাহ রিজিকটাকে সহজ করে দিবেন উপরে নিচে সব জায়গার থেকে তো আমরা যদি এটা ইয়িন করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে এত সহজ রিজিক দান করবেন মিন হুম ওমা তাদের মধ্যে কিছু লোক আসে একেবারে মেপে মেপে কিছু আল্লাহ করে খুব হিসাব করে করে বেশি করে না অল্প একটু দিনের কাজ করে আর মেজরিটি তো সবগুলোই ফাসেক গুনার মধ্যে লিপ্ত আছে ওই ওই জমানায় আহালি কিতাবের অবস্থা বলা হচ্ছে অল্প কিছু লোক কিছু সামান্য আমল করে বাকি সবগুলো একদম দিনের বিরুদ্ধে চলে যায় এই মধ্যে এই আমরা দেখতে পাচ্ছি যে দিনকে মেনে চলে তাদের সংখ্যা মেজরিটি না দিন দাঁড়িয়ে আসে অল্প লোকের ভিতরে বেশি সংখ্যক লোক সমাজের মধ্যে দিন বিরোধী দিকে রওনা করে দিয়েছে স্রোত উল্টা দিকে এখন তাই না এটাই তো এ হচ্ছে এই জমানা তবে এই উন্মত আগের উন্মতের মধ্যে পার্থক্য হচ্ছে ওই উম্মদকে আল্লাহ তালা দুই ভাগে ভাগ করেছেন মুক্তাশেদা যারা ভালো তারাও খুব বেশি দিনদার না একেবারে হিসাব করে করে ইকোনমি ওইতে একতে সাত থেকে মুক্তাশেদা একতে সাত বলে আরবিতে হিসাব করে করে চলা আর সেখান থেকে এটাকে বলা ইকোনমিক্স বা ইকোনমিকে একতে সাত বলে আরবিতে মানে একদম হিসাব করে আর বেশি করে আমল করাটাকে একতে সাত বলে না তাদের মধ্যে দুই গ্রুপ এক গ্রুপ একেবারে অল্প অল্প হিসাব করে করে কিছু আমল করতো আর বাকিরা ফাঁসে গুনার মধ্যে লিখতে ছিল আর আমাদের এই উম্মত কেমন হবে সেটার কথা আল্লাহ তালা অন্য আয়াতে বলেছেন আল্লাহ বলেছেন যে উম্মতের মধ্যে যারা পরবর্তী পর্যায়ে এই কিতাবের ওয়ারিস হবে কিতাব ওলা হবে কোরআন বলা হবে ওলামারা যারা এলিম শিখবে এবং বাকি যারা এই মোমেনা মুসলিনটা যারা এই আমল করবে তারা তিন গ্রুপ হবে এবার চিন্তা করে দেখি আমরা কোন গ্রুপে আসি দেখি একটু হিসাব নেই পরিচালক আমরা প্রত্যেকে নিজের গ্রুপের কথা বুঝতে পারবো তো যাদেরকে বাছাই করেছি আমার বাংলাদেশের মধ্যে এই কিতাব ওলা হওয়ার জন্য এক গ্রুপ হবে জালে মূল্যে নাচি নিজেদের প্রতি জুলুম করবে তার মানে গুণাগার গুণায় লিপ্ত থাকবে অমিন হুম তাদের হিসাব করে করে আসে অমিনাত আর তাদের মধ্যে আছে দিনের কাজে নেকির কাজে করার হাদিসকে আমুল করার কাজে সবার আগে আগে নেকির কাজ হলেই সবার আগে তিনি আসেন দিনের কাজ হলেই সবার আগে তিনি আসেন আল্লাহ হুকুমে তারা এভাবে আগে আগে চলে এখন আমরা কোনো যারা এখন কেউ যাই নাই আর অনেকটা মিললে নুলুম করছি অনেক গুণ করে যাই আমরা ওই দুইটার মধ্যে কোনখানে আসি আল্লাহ ভালো যাবেন আল্লাহ তালা আমাদেরকে সাবকম বেলখরা নসেব করো